টিভি বাংলা মানবতার সমাধান আল্লাহ আহ্লাহ আল্লাহ দেয় আল্লাহ محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى আম্মা বাদ পৃষ্টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত আয়োজন উপভোগের জন্য বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে দূরদর্শনের সামনে অপেক্ষারত তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা বিষয়ক আলোচনার পর্বগুলি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম ইমান इसलम भंगे कारणसमूह उल्लेख करते गए इतिमदे दुई दुईटी आलोचना अपन सामने रेखे दुई दुईटि विषय इतिम्य हो आज के तृत्य जो विषयटी हमें आलोकपात करते चाहब से काफिर मुश्रिक कुफुर बेपारे कोकमेर सन्देह पोषण ना कहरा एकमान एक भंगे कारण তাদের যে নীতিমালা তাদের যে আচরিত যে ধর্ম বিশ্বাস আকিদা সেটার মধ্যে সন্দেহ পোষণ করা অর্থাৎ নিঃসন্দেহে ওটা কুফুরি এ ধরনের আকিদা থাকলে এমন থাকবে আর ওটা যদি না ঠিকও হতে পারে কিংবা ঠিক বা বেঠিক যে কোনো একটা হতে পারে এ ধরনের সংশয় পোষণ করলে সর্বনাশ হয়ে যাবে তাই আসুন আমরা এই তিন নম্বর আলোচনাটি আমাদের আলোচক বৃন্দের মুখ থেকেই শোনার ব্যবস্থা করি এবং এই রাখার জন্য যারা এসেছেন আমাদের আহ্বানে এসেছেন শেখ আকরাম উজ্জামান বিন আব্দালাম আল মাদানি আরো রয়েছেন মাহমুদ الحسن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরওয়াচেন शेख আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর উপস্থিতনায় আমি জাহাঙ্গীর আলমIslahi সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা তিন নম্বর বিষয়টি জানার জন্য প্রথমেই যাচ্ছি শেখ আকরামুল জামান বিন আব্দুল সালাম ইসলামে বা ইসলাম ঈমান কালেমা ভঙ্গের তৃতীয় কারণটা হচ্ছে যে ব্যক্তি কাফির মুশরিক লোকদেরকে কাফির মুশরিক বলবে না মনে করবে না কাফির মুশরিক মনে করবে না অথবা তারা যেই ধর্মে আসে তাদের ধর্মকে সঠিক বলবে অথবা কোন ধরনের সংশয় সন্দেহ পোষণ করবে সঠিক হতে পারে সঠিক হইতেও পারে তাহলে এই ব্যক্তির ইসলাম ভঙ্গ হয়ে যাবে কারণ যারা কাফির মুশরিক। তাদের কি যদি আমি কাফের মুশ্রেক না মনে করি তাহলে তো ইসলামের সাথে তারা মিশে একাকার হয়ে গেল। অন্যথায় আর একটা বিষয় হলো আল্লাহ তো বড়ো কথা তো আমাদেরকে ইসলামকে বিজয়ী করতে বলেছেন তা আমি যদি ইসলাম বাদে অন্য ধর্ম বললাম অন্য ধর্মকেও সঠিক মনে করি তাহলে আমি বিজয় করবো না করে বিজয়ী করা সম্ভব হবে না তাকে যদি আলাদা আপনি মনে না করতে পারেন এবং এটা তো ব্যর্থহীনভাবে আল্লাহ তো বড় কথাটা বলে দিয়েছেন যেটার ব্যাখ্যারও অপেক্ষা রাখে না আল্লাহ সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলছেন ইন্নাদ্দ আল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত পছন্দনীয় দিন হলো কেবলমাত্র ইসলাম ইসলাম এই কথার মধ্যে কি কোনো জড়তা আসে এখান থেকে তো স্পষ্ট বুঝেই যাচ্ছে যে আল্লাহর নিকটে কেবলমাত্র ইসলামই মনোনীত দিন থাকে তাহলে বাকিগুলো সব তো অমনোনীত কশিন কালে সেটা গ্রহণযোগ্য নয় এবং সে হবে এই ইসলামবাদে অন্য ধর্ম অবলম্বন করার কারণে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যোগ করি বলুন তা আমরা একজন মুসলিম হিসেবে আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে পৃথিবীতে প্রথম মানুষটি ছিলেন মুসলিম এবং তখন থেকেই ধর্মের প্রতিপালন শুরু হয়েছে প্রথম মানুষটি হচ্ছেন নবী আদম আদম আলি ইসাল্লাম তখন থেকেই পৃথিবীতে ধর্ম শুরু হয়েছে এরপরে অনেক চড়াই উতরায় বিভিন্ন কারণে এর মধ্যে বিকৃতি আসে বিকৃতি আসার পর সেখানে শেরক ঢুকে যায় এরপরে আমরা সভ্যতা আবিষ্কার করতে গিয়ে জঙ্গলি সভ্যতা আবিষ্কার করেছি জঙ্গলি মানুষদের কথা বলেছি তাদের ধর্মের কথা বলেছি সেখানে টোটিন নামক এক ধর্মের কথা বলা হয় এবং আরও অনেক নানান ধরনের কথা উৎপত্তি ও ক্রমবিকাশে বলা হয় আসলে এগুলি হচ্ছে বিচ্ছিন্ন মানুষদের বিচ্ছিন্নভাবে বসবাস করার কারণে তাদের মধ্যে কিছু আচরণগত বা বিশ্বাসগত দিক থেকে তারা ধর্মহীন হয়ে পড়ে আচ্ছা এরপরে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব যে পৃথিবীতে ধর্ম বলতে দুভাবে প্রচলিত আছে একটি হচ্ছে আসমানি ধর্ম যেটা কিতাবের মধ্যে আসে যেমন নাকি এবং নাসারা এবং মুসলিম যারা আছেন তারা আর কিছু ধর্ম আছে যেগুলো আসমানের সাথে এর কোনো সম্পর্ক নেই ওয়াহির সাথেও এর কোনো সম্পর্ক নেই যেমন নাকি আপনার পোত্তলিকতা আছে বৌদ্ধিজম আছে তারপর কনফিউশাস আছে তাও আছে আরও অন্যান্য ধর্ম বিভিন্ন প্রচুর এগুলির অগণিত হ্যাঁ ধর্ম আছে। এখন প্রশ্ন হলো যে এই আসমানি ধর্মগুলোর মধ্যে আবার কিন্তু ইসলাম ধর্মটাই হচ্ছে সর্বশেষ এবং এটাই হচ্ছে চূড়ান্ত এর কারণেই অন্যান্য ধর্মগুলো মানুষ হয়ে গেছে এটাই বহাল থাকছে আচ্ছা এই ক্ষেত্রে এখন অন্যান্য মানবরচিত যে ধর্মগুলোর অনুসারীরা আছে তাদের যে কুফুরি এবং শির্ক এই ব্যাপারে কারো কোনো দিমত নেই এবং তারা কিছু কিছু মানুষ এখন আমাদের শিক্ষিত মহলে এটা অনেক বেশি আলোচিত হচ্ছে যে ভালো কাজ করছে মিথ্যা কথা বলছে না মানুষের উপকার করতেছে তারপরে স্বীকার করে না এটাই হচ্ছে তাদের কুফুল এর বাইরে আর কিছু করার দরকার পরিচালক ডক্টর হেজবুল্লাহ তিনি বলেছেন যে সাধারণত এই সন্দেহটুকু কালে আমরা দেখতে পাই যে অনেকে আছে নন মুসলিম বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন আছে মানবিক অনেক সাহায্য সহযোগিতা মানুষ করছে এত ভালো কাজগুলো তারা করছে কিন্তু তাদেরকে কি করে আমরা বাতিল কিংবা খারাপ বলব এই প্রশ্নটি আজকাল অনেক মানুষের মধ্যে মাথার মধ্যে আসে তাছাড়া আরেকটা প্রশ্ন জাগে যে আজকের পৃথিবীতে যদি আমরা দেখি তাহলে মুসলমানদের সংখ্যা মুসলমানদের সংখ্যা যেমন এক বিলিয়ন অর্থাৎ প্রতি জনের ভিতরে একজন মুসলমান আর বাকি চারজন হচ্ছে অমুসলিম তাহলে যদি আমরা এই চিন্তাধারা করি যে যারা অমুসলিম তারা জাহান নামে যাবে যারা কুফুরি করেছে তাহলে তো অধিকাংশ মানুষ জাহান নামে জানে সংখ্যা গরিষ্ঠের হিসাবে যদি আমরা মিলাতে চাই তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তো এইটা অনেকে আতঙ্কিত করে তাহলে কি আল্লাহ রহমানুর রাহিম না না অধিকাংশ সৃষ্টিকে তিনি জাহান নামে দেবেন তৃতীয় আরেকটি প্রশ্ন মানুষের মনের মধ্যে এরকম জাগ্রত হয় যে যারা আহলে কিতাব ইহুদ এবং খ্রিস্টান তারা তো কাফেন না তারা আহলে কিতাব তাদের জান্নাতে যাওয়ার পথ আছে বলে অনেকে ধারণা করতে চান অথচ আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ওরাই যে তার রপকে চিনে সুতরাং প্রমাণিত হয় যে কাফের মশ্রিকদের তাদের নীতি বা তাদের কুফুরের ব্যাপারে আমাদেরকে একেবারে সন্দেহ মুক্তভাবে বিশ্বাস করতে হবে যে ওগুলো করতে হবে खैर आज के आलोच्य विषय मानुषर ईमान क्या भाव भेगे जा मानुषर ईमान भेगे जापारे तृत्य आलोचना पेश करी मोशरेक के मोशरेक स्वीकृति ना दे स्वीकृति देवर बेपारे सन्देह था मोशरेक नीतिमाला के सूंदर वाल नीतिमला पेश कर तरह ईमान थकबेना ইসলামের চাইতে জি এটা আমরা আগে ইসলামের চেয়ে না যে ঠিক ব্যাপারে আমার কোনো সন্দেহে থাকবে না আমি তাকে খোলাখুলি মুশ্রিক বলবো এতে যদি আমার কোনো অস্পষ্টতা থাকে বলতে স্বীকৃতি দিতে তাহলে আমার ইমান থাকবে না এই কথাটা সম্মানিত দর্শক মন্ডলীকে আমরা অবগত হওয়ার জন্য অনুরোধ করছি এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নয় হিন্দু ইহুদি খ্রিস্টান যত মানুষ আছে সবাই মুসলিমের কাছে ভাতৃত্ব ভালোবাসা শ্রদ্ধাবোধ পাবে এটা অধিকারও রাখে আমরা এই কথা বলে কাউকে দর্শক শ্রোতা আমরা একেবারে বিরতির কেনারায় এসে উপস্থিত আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটি বিরতি চাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা লাগাচ্ছি এবং কতটা এই মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে এসেছে আল্লাহ বিধান কিন্তু দুর্ভাগ্য আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে।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 লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে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 दर्शक श्रोता बिरतर समय थे धन्यवाद उपस्थित होता হলো ইমাম বা ইসলাম ভঙ্গের তিন নম্বর কারণ কাফের মুশরিকদেরকে কাফের মুশ্রিক বলতে বা তাদের কোন নীতিকে যদি সন্দেহ পোষণ না করা হয় ওটা সন্দেহ পোষণ করতে হবে বা স্পষ্ট করে বলতেই হবে তা না হলে ইমাম ভেঙে যাবে ইসলাম ভেঙে যাবে এটাই হলো কথা আসুন আপনি বলছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসলমানের কাছে সম্মান বা মর্যাদা বা মানবিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে মানবিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে সবাই এই কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম মুশ্রিকদের সাথে অনেক সময় উপঢকন লেনদেন করতে তিনি এক মসরিক মহিলার মশক থেকে পানি নিয়ে সবা মিলা পান করেছিলেন বোখারি মুসলিম আচ্ছা এতে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে অমুসলিম আমাদের কাছে মানবিক অধিকার পাওয়ার পূর্ণ যোগ্যতা রাখে এর পরের কথা যেটা রাসুল সসলের বাক্যে একটা স্পষ্ট হয়ে গেছি সেটা হলো এই যে একজন মুসলিম কে অতক্ষণ পর্যন্ত মুসলিম বলা যাবে না ফলাই হাতা ইউকাল মুশরিক যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম কফের কে মশরেকশরেক না বলতে পারছে ততক্ষণ পর্যন্ত মুসলিম নয় জি এ কথা আল্লাহ রাসুলের এরপরে আমরা একাধিক বুখারি মুসলিমের হাদিস এবং আয়াত দ্বারা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে পেশ করতে পারি যে মুশরেক মুশরেকই এই কারণেই রাসুল সাল্লি সাল্লাম তার পিতা মাতার জন্য সুপারিশ করতে গিয়ে অনুমতি পেলেননি মুশরেক যে মুশরেকি তা স্পষ্ট প্রমাণ করে বুখারি মুসলিমের হাদিস দ্বারা যে রাসুল স্লিহাম তার পিতা মাতার সুপারিশ করার জন্য অনুমতি ইবাহিম আলাইলাম তার পিতা মাতার জন্য সুপারিশ করার পৃথিবীতে অনুমতি পাননি বিচারের মাঠে সুপারিশের জন্য দাঁড়াবেন অনুমতি পাবেন না বোখারি মুসলিম যে বিচারের মাঠে এরকম মুখামুখি সাক্ষাৎ হবে তখন পিতার মুখ খান থাকবে মলিন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন আপনাকে আমি বলিনি আব্বা যে আপনি আমার না করিয়েন না তখন বাপে বিচারের মাঠে বলবে আলিয়াম আসিকা বেটা আমি তোমার আজ না ফরমানি করবো না যা বলবে তাই মেনে নেব তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন একে দানি আল্লাহ আবিল আবাদে। তুমি তো আমার সাথে ওয়াদা করেছো যে ইব্রাহিম তোমাকে বিচারের মাঠে অপমান করবো না তো আজকে আমার পিতা জাহান্নে যাবে আর আমি জান্নাতে যাব। এটাই তো সবচেয়ে বড় অপমান আমি অপর্ণ হলাম না তো কি তখন আল্লাহ তালা বলবেন ইন হারাম তুল্নাত আল আল কাফেরিনা যারা কাফের তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি তোমার পিতা আমার নবীবা সন্দেহ পোষণ করার কোনটা আবার তুলে নিয়ে আসছে এটা তো আমরা স্পষ্ট হলাম যে মুশ্রিক মুশ্রেক কাফের কাফের এটা স্বীকার করতে হবে শিকার না করলে তার ইমান থাকবে না এবং কেউ যদি সন্দেহ করে তাহলে হচ্ছে ইমানের থেকে খারিজ হয়ে যাবে বিশেষ করে এখন যে বিষয়টা নিশ্চি সেটা হচ্ছে যে আহলে কিতাবদের ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে তারাও নবী মানে তারাও কিতাব মানে তারাও তার হৃদ বিশ্বাসী তাহলে কেন আমরা তাদেরকে অমুসলিম বলবো এটার একবার জবাব পরিষ্কার পরিষ্কার জবাব হচ্ছে এই ইহুদিরা কাফের বিভিন্নভাবে এক নম্বর হচ্ছে তারা ইসা আল ইসলামকে নবী মানেন না আমাদের রসুলকে নবী মানেন না আমাদের কোরআনকে তারা স্বীকার করেন না ইঞ্জিলকে তারা স্বীকার করেন না কাজে তারা আল্লাহর আসতেছি এরপরে এই যে খ্রিস্টানরা তারাও কাফে কারণ তারা আমাদের নবীকে নবী মানেন না আমাদের কোর আন কে কোরআন বলে মানেন না এরপরে তাদের মধ্যে আবার অনেক শততা বিভক্ত আছে তারা ইসা আলী ইসলামকে কেউ পুত্র মানছেন কেউ ইলাহের দরজায় নিয়ে গেছেন পাক উভয় দলকে একসাথ করে বলে দিয়েছেন ওকাল ইহুদ রীদুল্লাহ ওকালতিনসমাসি হুল্লাহ ইহুদরা বলতেছে ওজের আল্লাহর বেটা আর খ্রিস্টানরা বলতেছে মাসি আল্লাহর বেটা আফ হিম এটা তো তাদের মুখের কথা ইউদ আহিউ না কৌল আল্লাহনা কা এই জন্য ওরা যতই আহলে কিতাব হোক যতই কিন্তু বলে মুসা আল ইসলামের অনুসারী হোক যতই ইসা আলিয়া ইসলাম অনুসারী হোক কিন্তু তাদের আকলিদা বিশ্বাসের মধ্যে খলাল থাকার কারণে ত্রুটি থাকার কারণে তারা মুস্রিদ তারা কাফের এতে কোনো সন্দেহ নেই এবং তাদের এই কুফরির ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ নেই জনাব আমরা আপনার কথার প্রপ্রেক্ষিতে একটু কথা বলি আমরা অবশ্য খুব ভালোভাবেই অবগত এবং আমরা প্রয়োজনে পেশ করব। যে মোহাম্মদ সাল্লিসাল্লাম নবী হয়ে যাওয়ার পরে যখন তিনি নবী হিসাবে প্রকাশ হয়ে গেলেন তারপরে কোনো মানুষ আর কোনো নবীর নীতি মানবে তখন সে মুসলমান এটা হতেই পারে না হতেই পারে না এটা ধারণা করলে সেও মুশ্রেফ মুসলমান হয়নি এই কথা বলার পরে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো এই যে তারা যদি মনে করে যে আমাদের নবী ছিলেন এখনো আমরা সঠিক পথে আছি তো তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে আপনারা কেন স্বয়ং যদি এখন নবী মোসা এবং তাকে মানো তাহলে তোমরা ভুল পথে চলে যাব আপনারা আপনাদের নবীর পথ ঠিক আছে নবী যদি আজকে দুনিয়াতে আসেন তাহলে উনি তার নীতিতে থাকতে পাবেন না আপনারা সবাই জানেন না তাকেও এক গিলাস পানি পান করতে হবে আমাদের নবী মোহাম্মদ আমরা আসলে আবারও কোরআনের সূত্রের দিকে যাইতেছি আলরানের উনিশ নম্বর আয়াত এবং পঁচাশি নম্বর আয়াত দ্বারা আল্লাহই স্পষ্ট করে দিয়েছেন যে তার কাছে ইসলাম ছাড়া আর অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় তার অর্থ প্রত্যাখ্যান যোগ্য। আর আমরা যদি সেখানে বলি যে অন্য ধর্ম অন্য ধর্মাবলম্বীরা তাদের মাঝহব তাদের ধর্ম ঠিক আছে তাহলে তো কোরআনের এই দুইটা আয়াতকে একসাথে অস্বীকার করা হয় যেখানে একটা অক্ষর অস্বীকার করলে কাফের হয়ে যাওয়ার কথা আছে তাহলে সেখানে আমরা কিভাবে এটা বলতে পারি তারপর আর একটা কথা হলো আমাদের সমাজে কিন্তু ওই যে অজ্ঞতার কারণে বিশেষভাবে এই দুটি আয়াত সম্পর্কে তো অজ্ঞতা আছেই বলতে হবে যারা এটা বলে যে সব ধর্মই আল্লাহর সব আল্লাহর সৃষ্টি ঠিক আছে আল্লাহর সৃষ্টি হিসেবে যে ভাইজান বলেছেন যে তাদের সাথে সদ্ব্যবহার করব আল্লাহর বান্ধা তাদেরকে আমরা দাওয়াত দিবো তাদের জন্য আমরা কল্যাণ কামনা করবো তারা নাম থেকে কথা বলব আর বিষয় হল কি বলা হয়েছে তারা একটা প্রস্তাব দিয়েছিল যে আমাদের মোহাম্মদ মানে একটা শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কাতে অশান্তি সৃষ্টি হয়ে গেছে নাকি রসুল নিয়ে তার আদর্শকে নিয়ে তখন তারা শান্তি একটা আপোষকামিতে আপোষকামিতে ডাক দিয়েছিল বলেছিল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি আমাদের মাহবুদগুলোর কিছুদিন এবাদত করবে আর আমরা তোমার মাহবুদের এবাদত করবো এইভাবে একটা সমঝ হতে আসি তা আল্লাহ রসুল্লাহ দেখলেন যে এক সেকেন্ডের জন্য যদি ওদের মাহবুদের এবাদত করা হয় তাও তো মেনে নেওয়া হলো তো আল্লাহ এটা মেনে নিনা রাসুমা সম্বোধন করতে হবে তোমরা যে সিস্টেম করো আমি আবাদত করবো না এক সেকেন্ডের জন্য না কিছুদিনের জন্য কেন এক বছর করবো না তার মানে এক সেকেন্ড এপাতত করলে তাদেরকে সহি স্বীকৃতি দেওয়া হয়ে গেল কখনো এটা হবে না এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহর আমরা দোহাই দিতেছি সব ধর্ম আল্লাহর সে আল্লাহ তো বড় কথা যে এইরকম ব্যর্থহীন ভাবে বলে দিলেন সেটা কি আমাদের চোখে পড়ে না তারপরে আল্লাহ রসুলামের পক্ষ থেকে এটাই কিন্তু ঘোষণা বৈরিতার তাদের সাথে যেমনভাবে ইব্রাহিম আলহ সাল্লাম বৈরিতের ঘোষণা দিয়েছিলেন অন্য ধর্মাবলম্বী মানে আর্থিক আবিধানিক অর্থ যদি বলা হয় তারা কাফে তবে তাদের সাথে আমাদের কোনটা জি ধন্যবাদ আজকের আলোচনা থেকে আমরা যেটা উপসংহার হিসেবে নিতে পারি সেটা হলো সামগ্রিকভাবে ইসলামের বাইরে অন্যান্য জাতি যারা আছে তারা হকের উপর নেই এই বিশ্বাস প্রচন্ডভাবে করতে হবে এক দ্বিতীয় নম্বর হল যে মানুষ হিসেবে তাদের সাথে আমাদের সুন্দর আচরণ থাকবে তাদেরকে আমরা ঘৃণা করবো না তবে তাদের যেই ধর্মবিশ্বাসটা আছে কর্ম আছে সেটাকে আমরা অস্বীকার করব। তৃতীয় হলো যে তারা যদি কোনো ভালো কাজ করে আল্লাহ বিচারক দুনিয়াতে তাদেরকে তার জন্য অবশ্যই পুরস্কার দিয়ে দেবেন তারা পেয়ে যাবেন তারপরে একইভাবে আমরা আরেকটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে পারি যে অন্যান্য কিতাবে যা কিছু আছে এটা যদি সাথে যদি মিলে যায় ওই সব শিক্ষাগুলো আসমানি কিতাব তাহলে সেগুলো তো অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে যেহেতু এটা আল্লাহর কিতাবের মধ্যে আছে বিশ্বাস অন্য কোন জাতির ব্যাপারে মমত্ব বোধ সামগ্রিক ভাবে থাকা যাবে না জি ধন্যবাদ আমাদের আজকের আলোচক মন্ডলীকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন একটি মনজ্ঞ পর্ব কাপের মসরিকীর ব্যাপারে সন্দেহ পোষণ করাটা ইমান ভঙ্গের কারণ অর্থাৎ সন্দেহ হাতিরভাবে ওটাকে কুফুরি বা মশৃকি আচরণ বলতে হবে এ বলতে শেখাটাই ইমান বাঁচানো আর যদি দদুল্যমান অবস্থা থাকে দুর্বলতা থাকে না সত্যি হলেও হতে পারে এ ধরনের বাসনা পোষণ করলে ইমান চলে যাবে ইমান ভঙ্গ হয়ে যাবে সুতরাং এই এটিকে একটি ক্রিটিক্যাল বিষয়ও বলে উল্লেখ করা যেতে পারে এ সমস্ত সূক্ষ্ম বিষয়গুলিতে আসুন আমরা সঠিক আকিদা বিশ্বাস পোষণ করি তা না হলে আমাদের ইমানের ভিতরে খলল এসে যাবে মহান আল্লাহ সুবাহ আমাদের সকল মুসলিম ভাই বোনকে সঠিক ইমান ও আমলের উপরে সুদৃঢ় পদক্ষেপে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমি আস্তক ফিরক আসসালামক মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অঞ্চল রহমো কে অঞ্চল করি মোমা ভা রাজা জানব মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিন্তু আমি নিরাশ না হই করবশ অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আব্বাস মুজফার বিনসিদামান বিন আব্দালাম ডুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের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 रास्त उदाहरण शान जी बृद्धि पाए प्रत्येक